الحمد لله الحمد لله الذي لا تراض العيون ولا تخالفه الذنون ولا يكفه الواقفون ولا تغيره الحوادث ولا يخشى التوائر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 هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه كلك آدم معرفة شيء الشجاعة نوخ لت إبراهيم لسان إسماعيل رضا إصحاب فساحة صالح حكمة لود بشرى ياكوب جمال يوسف صدر أيوب طاعة يونس بهذا يوشح ضد دانيان وقال إلياد سهد إيسا قوة موسى حيبة سليمان وعلم الكبر صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله الذي لا تراض العيون ولا تخالفه الذنون ولا يكفه الواقفون ولا تغيره الحوادث ولا يخشى الثوائر يعلم متاقل الجبال ومكانين الزحال وعدد قطر الأمثار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه النهار ولا تؤري منه سماء سماء ولا أرض أرضا ولا قحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم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 ولا تغيره الحوادث ولا يكسى الثوائر يعلم متاقل الجبال ومكانل الدخار وعدد قطر الأمثار وعدد ورق الأسجار وعدد ما أظلم عليه الليل وأشرك عليه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 الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال رسول الله صلى الله عليه وسلم فيأتي على أمة زمان يحبون خمسا وينثون خمسا يحبون الدنيا وينثون الآخرة يحبون الحياة وينثون الموت يحبون القسور وينثون الكبور يحبون المال وينثون الحساب يحبون الخلق وينثون الخالق فقال سيد البشر صلى الله عليه وسلم أنا بري منهم وهم برآء مني أو كما قال عليه الصلاة والسلام وقال سيد بلد صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أهدهم منه بطنه ومينه هوا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العليك العظيم وصدق رسوله النبي الكريم মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত আওয়াজ পোস্তেছে পর্দার অন্তরালে মা ওরা কোরআানে এবং তে নবী থেকে যা কিছু আমি তেলাওয়াজ আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাব সাথে সাথে দোয়ার ব্যথাৎ আল্লাহ জাল্লে জালালহু আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন ছোট্ট একটা প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করব কোরআন আর হাবিফের আলোকে এর জবাবকে তালাশ করব কিন্তু এর পূর্বে সবার কাছে দরকার থাকবে যদি আমার কথা বুঝে না আসে বা ভালো না লাগে তো আমাকে বলবেন যে বুঝে আসে না ভালো লাগে না আমি ওই সময় বন্ধ করব কিন্তু যদি বুঝে আসে কিন্তু এর ভিতরে আপনারা কেউ উঠা উঠি করবেন না প্রতিশ্রুতি দিতে পারেন যে উঠা উঠি করবেন না কি বলেন সবাই আমার প্রশ্ন হলো ছোট একটা হায়াতে জীবন দিয়ে আল্লাহ আমাদের না আছে আল্লাহর রসুল বলেন আমার উলুম না কি না কি আমার উন্নতের বয়স ষাট হবে অথবা সত্তর হবে অনেক কম লোক পাওয়া যাবে যারা ষাট অথবা সত্তরের চেয়ে কিছু দিন দুনিয়াতে বেশি থাকবে বর্তমান যুগে ষাট সত্তরের ভিতরি দুনিয়ার থেকে চলে যায় ঠিক না ষাট সত্তরের বেশি বয়স হাজারা অত্র এলাকায় হাতের করে গনা যাবে ঠিক না ছোট একটা হায়াতে জীবন দিয়া আমাদেরকে পাঠাইতেন प्रश्न हलो ओ जीवन टाइम्लाटाईते जीवन दी कारण्ला जीवन दीता हल प्रश्न मन रखते हयाते जिंदगी बस बा जीवन नारी हुरुष हाँ युवक हक जे आल्ला दुनिया উনি আমাদেরকে জীবনটা কাটাইতে পাঠাইছেন না অন্য কোন কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন প্রশ্ন ছিলাম না একদিন কেউ থাকবে না ঠিক না কেউ থাকবে না আমরাও ছিলাম না একদিন আসবে কেউ থাকবে না এখন প্রশ্ন উনি করতেন ঠিক না এই জন্য হাবিজে কুর্সি আল্লাহর বাণীর ভিতরে আছে আল্লাহ বলেন আদম সন্তান তুমি কিছুই ছিল না তুমি কিছুই ছিল না পুরানোই কথা বলে একদিন কোন উল্লেখযোগ্য বস্তুই ছিল না তো প্রশ্ন এটাই আসবে যে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই কোন ব্যক্তিত্ব পর্যন্ত আমাদের কোনো? ব্যক্তিত্ব নাই কোন ব্যক্তিত্ব নাই ছিলাম না প্রশংসা আল্লাহ তিনি আমাকে পয়দা করতেন অথচ আমি কিছুই ছিলাম না ঠিক আমরাও কিছুই ছিলাম না মা আমি না উমিক তুমি বাপের পিঠে ছিলে মার সেনার ভিতরে ছিলে আল্লা বলে আমি বাহির করছি তিন অন্ধকারের ভিতরে কয় অন্ধকার তিন অন্ধকারের ভিতরে কোনটা তুমি বরং নিকৃষ্ট পানি ছিল গুটে যেটা বিশ্ব কোন সভ্য সমাজে নাম উচ্চারণ করা যায় না যায় কি বলেন যাবে কোন সভ্য সমাজে নাম উচ্চারণ করা যাবে গুটে আল্লাহ তারপরে আমি প্রসেসিং করছি লালন পালন করতি কোনটা মাম মাহিনাম তুমি নিকৃষ্ট পানি ছিলাম সুম্মা জামা পরে আমি রক্ত তে রূপান্তরিত করছি সুম্মা মজুব পরে রক্তা পরে হাড্ডি তুয়ালাই এর উপরে আমি গোস্তুগুলাকে চড়াই আস্তা আমি চড়াই আছি আর মার পেটে আমি কি অবস্থা রাখছি জানো আর চুড়ু সাপি বাকি উমনি মারপেটে তোমাকে আমি বসা অবস্থা রাখছি কি অবস্থায় এরকম বসা অবস্থা বস অবস্থায় তোমাকে মা পেটের ভিতরে বসো অবস্থা শোনো শোনো তোমাকে রাস্তা প্রশস্ত করো আস্তে আস্তে আস্তে আস্তে তাহলে আমি তোমার শরিক যখন তোমার সময় পুরা হয়ে গেছে পতলা পরকে দিচ্ছে লি তার পতলা কোর উপর দিয়া তোমাকে বাহির করছি তালা এলাকা তিন নম ছিল না আইন উন তাসমা চক্ষু এরকম যোগ্যতা সম্পূর্ণ ছিল না যে তোমার দেখায় কোনো কাজ হইত হইত হইতো না ولا لك اكل تميس بالومت বুজার ক্ষমতা তোমার ছিল না ولا لك يجن ترتش হাত তোমার ধরার ক্ষমতা ছিল ولا لك رجل تمشي পা তোমার চলার গত ক্ষমতা ছিল ولا لك قلب تتفكر দিল তোমার চিন্তা বুজা ওঠানোর মতো ক্ষমতা ছিল فقط تتحرك নড়াচড়ার ক্ষমতাই তোমার ছিল কিছু ছিল না দেখো আমি আল্লাহ তোমাকে পালতি কিভাবে দেখো দিলে আমি ভালোবাসার জাল বুঝে আর ভালোবাসার জাল দাদাও মিট হাসে সবাই জিজ্ঞাসা করে হাসো কেন বলে দাদা হইতে চলছি দাদা হব দাদা ঠিক না নানা। বাপকে যদি বাপকে দেখে বাপের চেহারা রঙও ফেলা যায় সেও হাসে সবাই জিজ্ঞেস করে কি খবর বলে পাপ হইতে চলতে তুই বাপ ঠিক না আর মা অবর্ণনীয় কষ্টকে সহ্য করে সমস্ত কষ্টকে মা ভুলে দুঃখ এক ডাকে বুঝা যাবে ঠিক কি ঠিক না বলে নার ক্ষমতা ছিল তোমাকে পালার ব্যবস্থা আমি বুঝি হচ্ছে তো এইখানেই সমস্যা না আল্লাহ কে যদি চিনতাম তাহলে অবশ্যই সর্বপ্রথম আমি কি করছি আম্বা তুলা চাল তো লকা হানা না সবার দিয়ে ভালোবাসার চাল বিচার আর কি করছি শুনো আম্বা তুলা কাহ কাই কাই দুটা রিউরেন মনে হয় কেউ বোঝেন মা চুপচাপ করে রয়েছেন মনে হয় শীত বেশি লাগতেছে ঠিক না শীত তো আমারও লাগতেছে দুটা পাড়ি করছি কোন বিকল্প নাই শী লাগার সাথে সাথে ভিতরে হিটার আছে হিতার আবহাওয়া হিটার দিয়ে ওই যুগকে গরম বাহী লঙ্কের সিতা। আবার যখন গরমের ছোয়া লাগছে তোর সাথে সাথে গরম করা ঠান্ডা গরমের ছোঁয়া লাগার সাথে সাথে শোনো শোনো দুনিয়াকে সাথে সাথে তোমাকে আমি কি শিখাইছি আল্লাহ তোমাকে পাড়ার সাথে সাথে কান্না শিখাইছি এই জন্যই দিলাম ভেবেশিওয়ালা ছিলেন বলতে না তোলা মানে তোমাকে এরকম চাদুর বাসি দিলাম সাজাম না চকুরি তুমি সুর করবে সবাই তোমার দিকে দৌড়াবে দাদা ঠিক থাকতে পারবে না নানা তার জায়গায় থাকতে পারবে না নানি তার জায়গায় থাকতে পারবে না দাদি তার জায়গায় থাকতে পারবে না খালা তার জায়গায় থাকতে পারবে না মা তার জায়গায় থাকতে পারবে না পাপ তার জায়গায় থাকতে পারবে না যদি কোন দু হয় তো সবাইকে তোমার দিকে দৌড়ে আনে কালাম্মা কাকাইটা নিয়া যখনই তুমি কান্না সুর তুলত সবাই তোমার দিকে দৌড়ে দৌড়ে আ খাইলে আমি খাইতো নেই মা খা কেন খাওনা বাচ্চা খায় না কিামু বাচ্চা খায় না কিামু বাচ্চা খায় না তুমি না ঘুমাইলে আমি কেউ কে ঘুমাইতে বাচ্চা না ঘুমাইলে মায় বাবা পারে দাদা পারে নানা পারে নানি পারে হ্যাঁ খালি পরিবর্তন হয় রাত্রে কি না ঘুমায় না ঘুমায় না ঘুমায় না আব্বা বলে এইভাবে তোমার অস্তিত্ব আমাদেরকে অস্তিত্ব আনছেন যখন তোমার বয়স পড়লো পশ্চাৎ তোমার হাড্ডি মাংস সব শক্ত হইল তীর তাবিল মাতি আবদাতি কেদা ও কাদা ও কাদা তখনই বন্ধা তুমি আমার নামর ভিতরে চাইতে, কে পালতেছে কে চাল পরিচালনা এমনি হইতেছে শরীর আ? এমনি হইতেছে যে পানি আর শাস খাদ্যের ভিতরে পাঁচ টুক একই শাসনালী দিয়ে তিন ওটা ঢুকতেছে ঠিক না ব্যাপার ঠিক করেছে তিনটা কি বলেন খেলা তোমাদের সবাই কলমের উপরে একজন ফেরস্তা নির্ধারিত হাটের উপরে সে হাটকে পাঁচ করতেছে পাঞ্চ পা আরে দেখতেন নাকি কতই মানে ফেরি দেখেন না ফেরি ছিল না গোলার টিকা চর পেশনে। না সবগুলা ব্রিজ করার সময় তখন ব্রিজ হইতেছে কাঠব ছিল তখন এই ইলেকট্রনিক হরেন ছিল না এখন যে তিপদিনই পাঠে তখন এরম হরেন ছিল পরেন ছিল চাপতে হইত যে এইবার করছেন ভিতরে যায় আবার বাহির ফেরিস্তা পরিচালনা করতেছে এমনি পরিচালিত হইতেছে না করবেন যে ম্যাগনার তাজা ইলিশ খাই আমার শরীর এমনি সুস্থ না না না না আল্লাহ পরিচালনা করতেছে এক ফেরস্তা আছে যেটা পরিচালনা করতেছে যে বৈশা বসা থাকতেছে যা শরীরের প্রয়োজন তা ভিতরে রাখতেছে যা প্রয়োজন না তা বাহির করে আছে ফেসাদের মাধ্যমে এই জন্যই তো আল্লাহ বলে শোন শুন শুন তুই তুই রাত্রে ঘুমায় থাক শোন তুই যখন পিঠনায় পিট দেয় দি থাকতে আপনাদের কি করে থাপ্পড়া দিয়া ঘুম পড়ায় না আল্লাহ বলে আমি ঘুম পরে দিই যদি আমি ঘুম না পড়াই তো দুনিয়ার কোন টেবলেট নাই তোকে ঘুম পড়াইতে পারে আর সকাল যখন হয় তো আমি উঠে আর যদি আমি না উঠাই কোন বিশ্বাস হয় না তো আসাবে কাহকে দেখ আমি উঠাই নাই তো সালা সানা পচা দু তিসা তিন আমি ঘুম পড়ায় রাখছি না তাদেরকে উঠাইতে পারছে না গরম তাদেরকে উঠাইতে পারছে না পিপাসার তালনায় তারা উঠছে না খুদার তারা তাদেরকে উঠাইতে ক্ষমতা পুরানো নয় বৎসর আল্লাহ গুম করায় রাখবি আল্লাহ বলতে বিশ্বাস হয় না তো দেখ আসবে কাপকে আমি তিনশো গুম রাখছি কেউ তাদেরকে উঠানোর ক্ষমতা রাখে নাই যেদিনা টেবলেট দিয়ে ঘুম আসে না হ্যাঁ ডাকা সহ গুলসান বানানি পালিদারা তানমন্ডি সব হাইফাই লোক থাকে ডাকার বাংলাদেশের মাথা মাথা ঠিক না ঘুমাছে না বিদেশের খাট বিদেশের চার্জিং ঘরের ভিতরে একফিউম ঘরের ভিতরে আমি কখনো কখনো বলি আরামড়ায় না থেকে ঘুমাইতেছে সকাল রায় জিজ্ঞাসা করতেছে পরলোকরা কাকর রে আবদুল ডাকে আব্দুল আমাদের ঢাকা শহরে আব্দুল নিকৃষ্ট বাসায় ডাকে আব্দুল আব্দুল এদিকে ডাক সারা রাত্র ঘোষা ঘোষা ঘুমাইলি স্যার আপনি দেখলেন বলে আমার সারা রাত্রে আমি বারিন্দা পাইচারি করতেছিলাম আর দেখতেছিলাম তুই ভামরা চারে মশার কামড়ে ওই কর্মচারী মনে করে সারা রাত্র ঘুমাইলামো মাসে শেষে বেতনও গণবো আর আমার স্যার আর মালিক সারা রাত্র আমাকে পায়চারি করে পাহারা দিল মাসের শেষে ওনাকে কেউ বেতন দিবে না যে আমি আমার ব্যস্ত পরিধির ভিতরে আপনি বিদায় বুঝি রক্ষিত না রাম প্রত্যেক মানুষের সাথে ছয়জন ফেরেস্তা আছে আল্লাহ রক্ষণাবেক্ষণ হিসাবে নির্ধারণ করছেন বডি গার্ড ছয়জন ছয় জন মতিবত যখন আসে হাটু পানিতে পরে যায় ঠিক না ওই আল্লাহ আমাদেরকে যিনি অস্তিত্ব আনছেন সমস্ত কিছু যিনি আমাদের পরিচালনা করতেছেন ওই আল্লাহ বলতে মাংস যখন তোর শক্ত হইলো তখন তুই আমার নাফর মাঝে ভিতরে ফেবা গেলি তা সত্য যখন তুই চাইতি তোকে আমি খালি হাতে ফিরাইতাম না তোকে আমি অক্ষুরা রক্ষণ করতাম তোকে আমি লালন পালন করতাম তা জীবন আমাদেরকে দিতেন বানাইতে কাটাইতে না বানাইতে দিতেন বানাইতে কি আল্লা বানানোর জন্য জীবন দিচ্ছেন কাটানোর জন্য না কিরকম বানাইতে দিচ্ছেন চলেন এখন হাফিসে দেখি বানানের জন্য দিচ্ছেন কোরআন এটি হায়াতা আহসান যে জিন্দি বানায় আল্লাহর কাছে আসে আল্লাহর কি করা যায় কথায় কথা আসলো মেরে দোষ যদি আল্লাহ রক্ষনা বেক্ষণ না করতেন সেজন্য আমি বলি আমাদের কোন পজিশন নেই পজিশন পর্যন্ত কোন ব্যক্তিত্ব নেই কেউ ভাবতে পারে আমি বড় ব্যক্তিত্বের মালিক কেউ ভাবতে পারে আমি বড় আধিপত্যের মালিক কেউ ভাবতে পারে আমি ক্ষমতার মালিক কেউ ভাবতে পারে আমি সম্পদের মালিক কেউ ভাবতে পারে আমি অর্থের মালিক কেউ ভাবতে পারে আমি শক্তির মালিক কেউ ভাবতে পারে আমি সৌন্দর্যের মালিক কেউ ভাবতে পারে সব সবকিছু ভাবা যায় কিন্তু আসলে বাস্তব জিনিসের দিকে তাকাইলে দেখা যাবে আমাদের কোন ব্যক্তিত্ব নাই কোনো। আমি যেতেছি আমার গন্তব্যের দিকে আল্লাহ জীবন বানানোর জন্য দিছেন উদাহরণ দিলে খুব সুন্দর বুঝে আসলে আপনাদের দেশে বাচ্চা কয় করে হয় আরে দশ মাস বাদ নয় মাস ধরেন ঠিক না মাকে তিনটা কাজ করতে হয় ঠিক না প্রথম কাজ কি মাকে অপূর্ণীয় কষ্ট সহ্য করতে হয় ঠিক না মায়ের জ্ঞানে ওই কষ্ট কত কষ্ট ঠিক না ইমাম আলা গেউলিয়াল যদি মার কষ্টকে কে পাহাড়ের উপরে নিক্ষেপ করা হয় তাইলে পাহাড় তার অস্তিত্ব আজকে সন্তান মাকে মানতে রাজি না ঠিক না কথা অন্যদিকে চলে গেল যার যখন কথা আসলো তাহলে একটা কথাই বলি ইমাম শাপি রহমদ্ুল্লাহ লিখে চিনেন এত বড় ইমাম ছিলেন এত বড় চার ইমামের ভিতরে একজন হলেন ইমাম শাকির রহমতুল্লাহ শাকির রহমতুল্লাহ সারা দিন পরিশ্রম করতেন এলেনের পিছনে মানুষকে শিখানের পিছনে মাতলা মাতায় বাতিল করার পিছনে রাত্রে যখন সুযোগ পাইতেন তো মার কাছে চলে আসতেন আসা মার পাও দাবাইতেন দাবানো বোঝেন মার পাও পিতা মাঝে মাঝে পালা এত বড় আলেন সাথী আমার পায়ে তলায় তুমি চুমা দিতেছ বলছে মা মা শোনো আমি তোমার পায়ে তলায় চুমা দি না আমি তো আমার জন্মকে চুমা দিতেছি জান আরেকটা পিতা মনে পড়ে গেল হাজি আল্লাহ কে জিজ্ঞাসা করতেছে আল্লাহ আমার জান্ের বন্ধুকে হবে আল্লাহ বলতেছে মু অমুক বাজারে যাও যাই দেখো অমুক কষাই আছে সে তোমার জানাত বন্ধু কসাই সামনে বসতে কষাই তো কষাই হয় ঠিক না কুস্ত যখন কাটে সারা শরীরে রক্ত শেষ হয়ে যায় তখন সাবান সুবান বিকালে নতুন কাপড় ঘোরা বাজারে আসে না রক্তে রঞ্চিত বৈশা পয়সা টাকাই তো আমার জান্নাতের বন্ধু দেখি আর ভিতরে কি গুণ আছে দেখতেছে কিন্তু মুস্তার এসলামকে সে কিনে না ভালো চিনে না জানে মুস্তার এসলাম নবীন আমার বাড়িতে মেহমান বরকুত নিয়ে আসে তুমি আমার বাড়িতে বরকুত নিয়ে আসবে আমার জন্য সৌভাগ্য চলো কিন্তু সত্য আছে ডাইরেক্ট আমার বাড়িতে যাবো না আমার রাস্তায় কাজ আছে পাক ধরে ঢুকতে ভিতরে গোস্ত নিয়ে আছে টুকরা টুকরা ছোট ছোট যা করতে কি ওই গোস্ত পাকাইছে ঢুকতে এক ঘরের ভিতরে অবস্থা আছে সুন্দর বিচনা বরটা পরি কিচ্ছু জিজ্ঞাসা করতেছে না খাওয়ানো টাওয়ানো সেবা যত্ন সব সত্য সবাই মা পুরা মা খুন খুনে পুরা দাঁত না থাকলে তো কথাই বুঝে আসে না ঠিক না দাঁত নাই মার আম্মার কোন দাঁত নাই তুই দাঁতবিহীন মুখে দোয়া দিতেছে গ্রিব্দা কে তো কষাই বলতেছে উনি আমার আম্মা বলতে আমি যখন সকালে কাজে যাই তার পূর্বে আম্মার সেবা করি পুরা পরিপাটি করে আম্মাকে সোয়া রেখা যাই বলছো তুমি যখন কাজ শেষ করলে তো তোমার আম্মা দেখলাম কি দোয়া জানি দিল কি বললো রে পাগল আম্মা বললোনা যখনই খেললো শেষ করি তো হাত দোয়া করে আল্লাহ আমাকে তুমি মুসার সঙ্গী বানা দিও জানি বলতে হ্যাঁ গ্রাম কি গঞ্জ শহর কি আর শিক্ষিত কি অশিক্ষিত শহরের আর গ্রামের শিক্ষিত আর অশিক্ষিত উচ্চ সোসাইটি আর নির্মাইটি সব জায়গায় অথচ মা অবর্ণনীয় কষ্ট কে জন্য সহ্য করতেছে ঠিক না মায় কি কষ্ট ভিতরে হইতেছে ঠিক না প্রথম বাচ্চা হইতে খুব কষ্ট হয় ঠিক না বমি আর বমি বমি আর বমি না উঠতে পারে অবর্ণনীয় সতর্কতা মা অবলম্বন করেন ঠিক না অবর্ণনীয় সতর্কতা অবলম্বন করেন না মনে চাইলে আগে বাচ্চা আসার আগে যেমন উঠাইতে পারছে ডানের হাজি দেশে দানের হাজি তো বাচ্চা পেটে নিয়ে উঠান যায় না অবর্ণনীয় সতর্কতা না অবলম্বন করে তৃতীয় হলো অবর্ণনীয় ধৈর্য ধারণ করে ঠিক না যদি ধৈর্য ধারণ না করতেন তো কোনো মা সন্তানকে পেটে ধারণ করতে পারতেন না ঠিক না করে আমার আমার সন্তান তৈরি হওয়ার জন্য তার শারীরিক গঠনের জন্য শারীরিক গঠনের জন্য শারীরিকভাবে শেষ তৈরি হওয়ার জন্য আল্লাহ আমার প্রেক্ষে নির্ধারণ করতে বিদায় আমাকে চিন্তা করতেই হবে যদি আমি চাই আমার সন্তানের পা রাখবেন কি করতে হবে কষ্ট সহ্য করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে তারপরে সন্তান সুস্থ ভাবে জমিনের পা ঠিক না কেন যেই অঙ্গ মান প্যাটের থেকে যেই জিনিস নিয়ে আসে না যাতার দুনিয়ায় প্রয়োজন যদি মানিয়া আসে তাইলে মৃত্যু পর্যন্ত মাও চোখের পানি ঝড়াবে আর সন্তান পর্যন্ত ওই জিনিসের কষ্ট দুনিয়াতে ভোগ করবে যদি চক্ষুবিহীন আসে যুবরাজের মতো চেহারা কিন্তু চক্ষুবিহীন দুনিয়াতে পা রাখলো আমি আমার কথার দিকে চাইতেছি যদি হাতবিহীন দুনিয়াতে হাত লাগানো যায় না চক্ষুবিহীন আসলে দুনিয়ায় চক্ষু অর্জন করা যায় না বাক শক্তিবিহীন দুনিয়ায় বাক শক্তি পাওয়া যায় না শ্রবণ শক্তিবিহীন আসলে দুনিয়ায় শ্রবণ শক্তি অর্থের সম্পদের বিনিময় অর্জন করা যায় না বা ক্ষমতার বিনিময় অর্জন করা যায় না তদ্রুপ দুনিয়ার প্যাট জীবন বানানোর জন্য কাটানোর জন্য না দুনিয়ার প্যাট জীবন বানানোর জন্য কাটানোর জন্য না মার প্যাট শরীর গঠন হওয়ার জন্য এই জন্য মাকে তিন জিনিস অবলম্বন করতে হয় তিন জিনিস ব্যতীত কোনো সন্তান সুস্থভাবে, ভাবে ক্ষতিভাবে সঠিকভাবে পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ে জমিনে পা রাখবে না দুনিয়ার জীবন বানানোর জন্য কাঁটানোর জন্য না কিরম বানাইতে হবে চলতে আমি শেষ পর্বতে গেছি আল্লাহ বলে এরকম বানাও এরকম বানাও যেন আমি তোমাকে সালাম দিতে পারি সালাম কে দিবে সালাম কে দিবে সালাম আরে চলে কন্যা আল্লাহ বলবেন মুখের কথা নাকি দলিল দলিল আছে এই কোরআনে আছে দলিল চলেন ওই দিকে চলতে জীবন বানানোর জন্য কাটানোর জন্য আল্লাহ বলে জীবন বানাও কিরকম বানাও এরকম বানাও এরকম বানাও এরকম বানাও সমস্ত সৃষ্টি সালাম দিবে আমি আমি আল্লাহ তোমাকে তো দিবে চলেন চলি ওই দিকেই তাড়াতাড়ি দশটা বেজে নয়টা বেজে গেছে দশটার ভিতরে শেষ করব। চলেন ওইদিকে চলি কিরকম বানাইতে চেয়েছে আল্লাহ বলতে এরকম বানাও এরকম বানাও সমস্ত সৃষ্টি তোমাকে সালাম দিবে সমগ্র সৃষ্টি আর যদি তা না হয় এই জন্য আল্লাহ খাদিকে বলতে আদম হে আদম সন্তান আকাশকে দেখো তার উচ্চতাকে উচ্চতা কে দেখা আদম কুন্দুর ইলাসি সো আহা সূর্যকে দেখো আর তার কিরণকে কে দেখো দেখো আর তার তরঙ্গমালা দেখো উন্দুর ইড়াল চিবাডি হা তুমি পাহাড় কে দেখো আর তার ধীর তাকে দেখাল আর দিবাইসে হা শরীরকে দেখো আর তার প্রশস্ততাকে দেখ নিদর্শন কে বহর করে চলতে শুনো শুনো শোনো লো আমা সমুদ্রকে যদি আমি হুকুম দিই তো তোমাকে একটা ঢেউই যথেষ্ট লাউ আমা আটকি বদনী হাম যদি আমি মাটিকে হুকুম দেই তো কয়েকের ভূমিকম্পই তোমার জন্য যথেষ্ট তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট এক জাতি ছিল কোরআনে আছে আছে নয় কমে দল আল্লা ফেরা পাকাইছে এদেরকে ধ্বংস করার জন্য ফেরেস্তা জিজ্ঞাসা করছে কিভাবে ধ্বংস করবো তা আল্লাহ বলতে সব চিৎকার দিবে আবার জিজ্ঞাসা করছে কানসাই হাসান কয়টা চিৎকার দিব প্রত্যেক ব্যক্তি তার ঘরে থাকা অবস্থায় যখন ধ্বংস করে একদিন জিবলীলা এসলাম কে জিজ্ঞাসা করতেছে বড় বন্ধুত্ব ছিল তো জিজ্ঞাসা করতেছে আমি আন্দাজা দিতে পারি তারা আমার একটা পরের কোনার শক্তির কথা আপনাকে আমি বলতেছি শোনেন সেটা কি আমি আর জাতির জন্য ব্যবহার করছি কেমন পর্যন্ত বানায় দি নার সমুদ্র জর্ডানে আস জর্ডানে শক্তি আমার মাথা শ্বাস আকাশের উপরে দেয়া ওঠে দিলি আর পাও যখন প্রসারিত করে সাত জমিনের নিচে দুই টানা প্রসারিত করলে কতটুক ছড়ায় নাগরিকা যখন প্রসারিত করি তো দুই সীমান্ত ঢাইটা যায় পূর্ব থেকে পশ্চিম দুই সীমান্ত ঢাইটা যায় এতটুক আমার দুই বট টানা এত বড় হ আল্লাহ বলে সূর্যের দিকে বৈশাখ আসা চত্র চত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসে তো সারা রাত্র এক হাতে কান্খা করতে থাকে আর এক হাতে থাকে আর শরীরের গ্রাম জড়তে জরতে পাটি জিততে থাকে ঠিক না সব মূরা খারাপ হয়ে গেলে আল্লাহ বলে শুনো শুনো তোমাদের সাথে আমার বড় ভালোবাসা তোমাদের কেন জিন্দি পড়াই এরকম বড় যে সবগুলো সৃষ্টি তোমাকে চালানো এই জন্য হাবিস আছে একটা হাবিস বলে আমি শেষ করে দিব উঠা উঠি করবেন না এই হাবিস এত লম্বা যে আল্লাহ সালাম পর্যন্ত পৌঁছে আসবে আল্লাহ বলে জীবন বানাও যখন তুমি জীবন বানাবে বানানোর জন্য যখন তুমি রাস্তায় পা রাখবে শুধু বানানোর জন্য রাস্তায় পা রাখতে শুরু করছ বললো কি না বললো এটা তুমি জানো না কি বলেনবাজ করছি না কবুল হইতে কি হয় না জানেন কেউ বলতে পারবে ইমাম সাপ মুক্তি সাপ বক্তা সাপ কেউ বলতে পারবে আমাদের কি পড় আল্লাহ বলে জীবন বানানোর জন্য তুমি যখন পারাত শোনো শোনো শোনো জীবন বানানোর জন্য তখন তুমি পারাত সৃষ্টি আমি তোমার অনুকূলে ফেরা দিচ্ছি এর জন্য এক হাড়িতে কুস্তির ভিতরে আছে মানুষ যখন নাকরমানি করে এখন তো নাকরমানি ব্যাপক ঠিক না আপনাদের এই চেয়ারম্যান বাজারে মনে টেলিভিশন নেই ঠিক না আছে কেন আছে ডিস আছে ডিস বুঝেন আবার বাদ খাওয়ার ডিস বুঝেন না আপনাদের এখানে মসজিদ দোরা থাকে না কালি হয়ে যায় বাজার গড়া থাকে না কালি থাকে আল্লাহ কে জিজ্ঞাস করে আল্লাহ মুসালামের উপাধি কি ছিল কালি আল্লাহর সাথে কথা কথা বলতে তো শুরু করতে তো বলতোই আর বলার কোনো আল্লাহ জিগেইছে এখন পুকুরা কত লম্বা করতে আল্লাহটা এক শব্দ দিয়ে শেষ করছে মুসা মনে হয় না এক শব্দ দিয়ে শেষ করছে আরে হিস্তারা একদিন আল্লা জিজ্ঞাসা করে আল্লাহ ডে প্রশ্ন করো যা মনে আছে তাই প্রশ্ন করো তোমার সাথে কথা বলি আর কারোর সাথে কথা বলবো কি না বলবো এটা আবার কি প্রশ্ন বলতে আচ্ছা জানো তোমার আমার দূরত্ব কতটুকু তোমার আমার মাঝে দূরত্ব কতটুকু জানো আল্লাহ এটা তো জানিনা আল্লাহ তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা সুবহানাল্লাহ জায়গা কোন আসে না কারণ জানো প্রত্যেক পর্দা মোটা কত বড় এটা তো জানি না আল্লাহ বলTestCase কুল্লাহ হিজাব আল সানা প্রত্যেক পর্দা মোটা হলো এক হাজার বছরের রাস্তা সমান তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে টনক নড়াইয়া দিতেছে আল্লাহ বলTestCase সাকাতী উম্মাতুন শোনো শোনো এক উম্মত আসবে উকালিমু মাহুম أمي تب الشتي قطابل بو فلاهي جابا بيني وبينهم كبر مجامر مجامر مجامل فرمي تقضينا مطلساً فكر يا موتسي أي أمه اللهي أمت كل أمت الله موتسي أمت أحمد محمد رسول الله صلى الله عليه وسلم الأمم কখন কথা বলবেন আপনি বলে ইদা যখন তারা শেষায় যাবে তখন আমি কথা বলব এই জন্য আল্লাহ কুদরতির পায়ে মাথা রাখে ঈদাল সাজাদাল আন্দা যখন শেষায় যায় তো আল্লাহ চিত্র উঠ পর্দা সংসার বড় হতার আগান শুনল আল্লাহ কুদরতি পা বিছায় বসা আছে পর্দা উত্থানের জন্য প্রস্তুত আছে আর আইসা আল্লাহ কুদরতি পায়ে মারা ঠেকায় না সবচেয়ে বড় হতাল্লিউন আহমদিন রহমদ্ে বলতে যে আল্লাহর সাথে কথা বলতে চায় সে যেন নামাজ পড়ে যখন বলবে মহান বললি বা আলাইটু আমিও তোকে আমার সৃষ্টির উপরে মহান করলাম বা সমস্ত সুনাম মাফ করে দিলাম কথায় কথা মনে হচ্ছে আপনারা চারদিক থেকে বোমরা করে দিবি তাদের খান্নার রোড করে দিবে চারদিক থেকে বুমরা করবে তো কেউ তো না আর মিটের কথা পুরানো নাই আছে চারদিকের কথা আজ আছে পুরানো তাহ বলতে যখন মাফ চাওয়ার জন্য হাত উঠাবে নাও বলা দু যদি তার গুনা আসমানের পরিচ করা তার পর্যন্ত পুজো যায় তারপরেও যদি আমার সাথে সেবে না করে আর হাত উঠায়ামের আগে না সে কত গুনা করে তো এদিকে আমি আর যখন শেষ দায় যাবে শেষ ভাই রা বলবে বলতে দেরি আমি প্রতি উত্তর এই কথা বলতে দেরি করবো না আলাই তুই আমাকে মহান বললিও তো নিচের দিকে ঠিক না সবচেয়ে বড় হট্টবাগা আর নাই কি হটবাগা হইবেন কে কে হটবাগা হইতে চান হাতু শান্ত হটবাগা হইতে চান হটবাগা পূজা উঠেন আর কেউ সৌভাগ্যবান হইতে চান সৌভাগ্যবান তাহলে আজ থেকে যেন চেয়ারম্যান বাজারের কোন মসজিদ খালি না থাকে ঠিক না আল্লাহ বড় সৌভাগ্যবান অর্চে বড় হত্যা কেউ নাই যুবকের সংখ্যা অনেক দেখা দিতেছে যুবককে বলতে যুবক শোনো শোনো তোমার এক ক্ষেত্তা যদি একপাল্লা রাখা হয় সমগ্র জগতের সমস্ত বান্ডার যদি আরেক পল্লা রাখা হয় তোমার মোকাবেলা করতে পারবে না হাজিতে আছে যখন কোন যুবক শ্রেষ্ঠ করে তল্লা থেকে ডাকে উন্দুর ইলা হাদ এই যুবকের দিকে টাকা আজলাহু লি আজলি তার সব কিছু বিসর্জন দিয়ে আমার পায়ে মাথা থেকে সবকিছু যৌবন এরকম একটা জিনিস একই সব জিনিসের উৎস ঠিক না হ্যাঁ চাকরিতে কোন দলে মানুষ বিরক্ত হয় ঠিক না বুড়ো এসে খালি কেটকেট করে সারাদিন ঠিক না বাড়ি গেলাম বিরক্ত যুবক যখন ফেরত আসে আল্লাহ ফের টেবিল উন্নির সাপ যুবককে দেখ সবকিছু আমার জন্য সবকিছু ঈশ্বর জন্মায় আমারে তারা শুরো শুরো একে নিয়ে আমি তোমাদের উপরে গর্ববোধ করি আরেকটা এখন গলা যাবে না তো যেটা বলতেছিলাম বেরে রোস অচ্ছে বড় হতবাগার কেউ নাই যে আজান শুনল তারপরে মসজিদের দিকে মসজিদের দিকে বাড়ল না নবজের জন্য দৌড়াইল না অর্চে বড় হতবাগার কপাল পোড়াও এটাই বলতেছিলাম মানুষ যখন আল্লাহর বিরুদ্ধাচারণ হয় তো জমিন বাকিগুলা পরে বলবো যদি সময় পায় শুধু জমিনেরটা তা ইন্দোনেশিয়ায় থাইল্যান্ডে শ্রীলঙ্কায় ইন্ডিয়ায় সুনামি ঠিক না পর বৎসর আগে দুই বৎসর আগে তার একটা প্রদেশ প্লেনে দুই ঘন্টা লাগে ওইখানে নামার পরে সাড়ে তিনশো কিলোমিটার আমি গাড়ি দিয়ে চলতি সাড়ে তিনশো কত সলু ইন্দোনেশিয়ার প্রদেশ ওই সলুতে যাওয়ার পরে ওইখানে যে মার্কা ছিল যখন ঢুকছি তখন দেখি দেওয়াল ফাটা জিজ্ঞাসা করলাম কি হলো দেওয়াল কেন ফাটা আল্লাহ আমাকে অনুমতি দাও না আল্লাহ বলে কি করবে আমি সমস্ত আদর সন্তানকে আমার প্যাকে নিয়ে আনিব আল্লাহ জিজ্ঞাসা করে কেন নিবে সে জমিন বলে ইয়গুলা খায় হয়তো আমি থেকে ছয় থেকে সাত বছরের ছিলাম আমার আব্বাও ওই সময় চর পেছনে ছিল আমাদের যার কারণে আল্লাহ পাপা খেয়া দিয়েছে কিন্তু এই এলাকায় এরকমও ঘর ছিল যে একজন বেচা আছে কেউ বেচা নাই আর এখন তো মোবাইল চলে আছে সমস্ত যুবক ক্যামেরালা মোবাইল কিনছে আর প্রত্যেকটার ভিতরে ওয়ান গিগা টু টু গিগা মোবাইলের কি ঢুকাইছে মেমোরি কার্ড ঢুকায় শত শত ফিল ভিতরে ঢুকায় এখন সারা দিন দিনও শুনতেছে এখন আর টেলিভিশন আর এখন আর সিনেমা হলেরও প্রয়োজন জন্য। সবাই যাবে যাবে সিনেমা হল করতেছে দেখলো রাগ ভাই যুবকরা আমি তোমাদের ভিতর থেকে ওই আগুনকে কে আবার প্রচলিত করতে চাই যদি তোমাদের দিলে তাহলে ওইটাকে যেরকম তোমাদের এই বাজারও হবে কামার আছে কামার বাটটি আছে না বাটি এটা টানতে থাকে না আর বাতাস বেরিতে থাকে ঠিক না একটা কয়লা দিয়া দেয় ওইটার পরে কয়লাটাকে পুরা কয়লা কে আগুনদের কুন্ডতে রূপান্তরিত জমিন বলে আল্লাহ তোমার খায় তোমার না করে তোমার চোখ খুদিয়া দেখে তোমার না করে তোমার না ফোরমানি করে ওটা সত্যি আপনি আসি তোমার আকল দিয়া ভালো মন্দ বোঝা তোমার না ফোরমানি করে ইয়াটা বক্সার বিপল বিসি তোমার দিল দিয়া চিন্তার পাহাড় উঠা তোমার নাকরমানি করেছি তোমার যাওয়া হাত ধরে আর তোমার না ফরমানি করেছি পাও দিয়া নাকরমান চলে আর তোমার নাকরমানি করে ইয়া ফিরবি কুয়াটি আসি তোমার দেওয়া শক্তি দিয়া গর্ব আর খর্ব করে আর তোমার নাকরমানি করে ফিরোভি এলি কাছি তোমার দেওয়া পিতা দিয়া নাকরমান করে আর তোমার না আমি কতদিন খবর করব, অয়ানসি আলা কাহারি মারহা আমার পিঠের উপরে চিনা টান খোলা চলবে কোলে বলছেন আমার কথা তুমি কি বলে চান এরকম চলতেছে মনে হয় জমিন ফাটায় ফেললে জমিন বলে আল্লাহ অনুমতি দাও আল্লাহ বলে কি করবে প্যাকে নিব আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে নিবে আতা কাল সাহরি জমিন বলে আমার পিঠটাকে হেলায় দিব পিঠ হেলানো বোঝেন আল্লাহ চল্লা বন্দা ধ্বংস হয়ে আই জন্য জমিনকে আল্লাহ জবাব দেয় কিনা আবদুকা শাহুকাবি বন্দা যদি তোমার হয় তো তুমি করতে পারো কিনা আবদি যদি বন্দা আবার হয় ফিরা আসে তাহলে আমি বন্ধকে চিনে চুঁকে চড়াই আনিব আমার না চুক্তা আমার চেয়ে বড় ডাদ আছে আমার চেয়ে বড় সর্মানি দ্বার কে আছে জিন্দি বানাইতে সমস্ত সৃষ্টি সালাম করে সালাম কি করবে সালাম করবে সমস্ত মুখলুক তাকে সালাম করবে সমস্ত জিনিসটার অধীন হবে অধীন জমিনের ক্ষমতা আমি উঠা উঠি আর দোয়া করে না যেটা কোনো মামুলি জিনিস না হাদিসে কুর্সির ভিতরে আছে আল্লাহ রসুলো বলছে সাহাবাহামকে ইদা মারা সুন্দর যদি তোমরা জান্নাতের বাগিচার কাও তো খুব জান্নাতের বাগানে বসে আসে লম্বা করতে চেয়েছে কিনা মজলিশ যখন শেষ হয়ে যাবে একজন ফেরেস্তা ঘোষণা করবে এরকম চপ সব মাফ করে দেওয়া আবার ঘোষণা করবে না ওই জাদাগুলা নেকি লিপিবদ্ধ করে দেওয়া এখন যার উঠতে মনে যা সে উঠে দিলে কোন করব কিন্তু ঘোষণা সবাই শেষে হবে যদিও শীত পড়তে আজকে যদি সহ্য করলাম আমলার জন্য তো কেমন দাঁড়া বলতে পারবো তোমার জন্য তো ঠান্ডা সহ্য করে আসবি আর তুই ঠান্ডাই ফলাই পার মৃত্যু দুয়ারে আসবে তাকে বলবে ইা দিলা আব দিও আব দেখি আমার ওরকম বন্দার কাছে যাও মাহে তাকে যে আমার সালাম বল কি বলবে সালাম আল্লাহ আজরাও ওই বন্দা বান্ধীর কাছে যাও কিন্তু শুনে শুনে তোমার চেহারা নেওয়া যাবে না আজরায়েলের চেহারা কিরকম দাউদ আলাহ ইসলামের সাথে বন্ধুত্ব ছিল দাউদ আলাহ ইসলাম একদিন বলতেছে বন্ধুত্ব মালা তুই জোয়া হাত উঠে আল্লাহ হুশিয়ায় না যদি আপনি হুসেন আনেন কে আমার পছন্দ দাউদ হুসে আসেন বলতে বন্ধু কিরকম দেখলাম আখের আখের কোন আদাবের প্রয়োজন নেই শুধু তোমার আওয়াজ চেহারাটা দাঁড়া করে যথেষ্ট আল্লাহ কি দিলে ইহা বি তুমি আমার বন্ধার যাবে তো কিন্তু খুব সুন্দর লুকিয়ে যাবে সুন্দর যা কি করবে আর প্রথম সালাম দিবে সাল্লিমা সালাম আমার পক্ষ থেকে বন্ধকে সালাম দিবে আর বলবে তুমি আমার বন্দাকে বলবে আমি তার সাক্ষাৎ আগ্রহী আমি সাক্ষাৎ করতে চাই কথায় কথা আসলো আজকে মুসলমান জানে না তার মুসলমান এই উমতের বয়সেরও দাম আছে আগিতে কুর্কিতে আছে ইরা বেলা বারবার যখন চল্লিশ বছর হয় আর তিনটা হবে না কয়টা জিনদারির ভিতরে যদি জিন্দগি বানাইতে বানাইতে চল্লিশ বছরে পড়ছে তার তিনটা রোগ হবে না পাগল হবে না শ্বেতরোগ না সাদা যেনা এরকম হবে না ঈদা বেলা দেখান তিন পঞ্চাশ বছর যখন পড়ছে আল্লাহ সাহেব হিসাব সহজ করে না সঠিক করেনা এই কোনো কোন আল্লাহ পঞ্চাশ বছর বয়স দেন না আল্লাহ বেশি দিন অরাজকতা বেশি দিন পছন্দ করে না কয়েকদিন খুব উত্তরায় উতাইতে উত্রাইতে সোডার মতো একদিন বেনিশ আল্লাহ ব্যানিশ আল্লা জিজ্ঞেস করে বন্ধুত্ব করে কি করবা উ ন আমরা সহযোগিতা করবো আল্লাহ কালোর উপরেও সহযোগিতা করবো সাহ খারাপ থেকে উৎসাহিত দুনিয়ার কাজগুলো একে করতে দিব না আমরা কি করব আমরা এই জন্য দেখবেন ন্যা ক্যালান তো কম হয় কম হয় আর এর কাম ফটাফট হয়ে যায় যেরকম হারুনু রশিদের ছেলে ছিল ঠিক না একজনে কয়েকজনের কাম করছে দশ জনের আমের দাঁড়ায় দেখবো একজন দেখতেছে একজনে দশ জনের কাজ কি করেছে শুধু তারা লাগায় যেতেছে ইট কত আসলে উড়া লাগে না ফেরেসটা লাগা দিতে ইট তো ওজন বেশি কারা ওজন কম আমি সাক্ষাৎ করতে চাই ষাট বছর হলে বের তারা ভালোবাসে সত্তর বছর যখন হয় তা হাতটা ফুল ই আল্লাহ বলে এখন আর তোমার জমি চাই না আমার কাছে আমি নিয়ে আসতে চাইছি আমি আকাঙ্ক্ষী হয়ে যাই কবে আসবা কবে আসব কবে আসবা কবে আসব কবে আসব ছেলে বিদেশে থাকলে মা বাপ কি করে খালি দিন করি ঠিক না আবার মা অবছরে মাঝে মাঝে কান্দেও ঠিক না আল্লাহ বলে সত্তর বছর হয়ে গেলে তোমাকে দুনিয়াতে রাখতে চাই না মনে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি যদি আশি বছর হই যায় তারপর থেকে কুনার খাতাটাকে ফলায় দেওয়া হয় এই যখন নব্বই বছরে পূজা যায় আল্লাহকে বলে আসির আল্লাহ তোমার কয়নি তোমার জমিনে নব্বই বছর বয়স হয়ে গেছে আল্লাহ বলে আগে পিছের সব গুণা মাফ করে দিলাম মুসলমানের বয়স বর্জনা রাখে আল্লাহ বলবে সুন্দর রূপ নিয়ে যায় সালাম দিবে আর বলবে আমি সাক্ষাৎ করতে চাই তারপরে বলবে আমিল মাহু মো আমিল একটা হানুন তার সাথে তুমি মা দয়াবতী মার মতো ব্যবহার করবে দয়াবতী মার মতো তুমি ব্যবহার করবে কঠোর ব্যবহার আমার বন্ধার সাথে করবে না আকরিজ রু হাহু কামাই আখরুজুসাদ হাজিন এরকম রুকে বাহির করবে যেরকম আকার থেকে চুল বাহির করে এরকম বাহির করবে এরকম তুমি বাহির করবে শোনো শোনো তা উল্কি আর আমার বন্ধার উপরে আমি মৃত্যুর চেতনা ঢালবো কালিমা চার সা আমার বন্ধাকে তুমি চুপে চুপে কালেমা পড়াই দেও কেন আমার বন্ধা কালেমা ফিরানা যায় মৃত্যুর চেতনা বড় করি না লম্বা করলে লম্বা হয়ে যাবে জমিন খালি হয়ে যাবে আল্লাহ জিজ্ঞাসা করবে এখন কে বাকি বলছে না বাকি আল্লাহ এলাকায় আপনার আরো সেতরণ করছে তারা বাকি আছে আর আপনার চিরঞ্জিত আল্লাহ বলবে আরো সে খালি করো আরো সে আবার জিজ্ঞাসা করবে কে বাকি বলে এখন বাকি আছে শুধু ইসনা আসার বারো জন বাকি আর কেউ বাকি নাই আলাদা নিচে অঙ্কল হাইজুল্লাহ আর আপনার চিরঞ্জীব শুধু বারো জন বাকি আছে আল্লাহ বলবে বারো জন কে বলে আমরা চারজন জিবরির মিকাইল ইসরাফিল মারাকল মৌদ আর সামানিয়া তুমি পাঁচজন তোমার আরস বহনকারী আল্লাহ বলবে তিনজন নিয়ে আসো জিবরি নিকায় রিক আপনি তিনজনকে নিয়ে আসেন আল্লাহ বলবে এইবার কয়জন বাকি বলে তৃতা নয় জন বলে কোন নাইগণ বলে সামানি ইয়াতুমিন hamilati arshik wa ana arjunat al-arsh pohontari ya abi wa anta al-hayyul ladhi la tamut ant fikirun ji Allah bolbe arjun ke niye aso arsh pohontari arjuner maut hoye jabe tarpor jigosh korbe Allah malakatul maut man baqiya ke baqiyat hai kitha aur ke bolbe ana wa anta al-hayyul ladhi la tamut الله يقول بكثمت أنتا إذا كنت ترقى الله تي مر فألقي فترا عليه ستراك الموت الله مستور جتنا تاروك رئيس هلوه هل يقول بكثمت ستراك الموت ما قبض تو أرواح المؤمنين أمي جدي مستور جتنا جانتم كنو مومن الروح كنو دينا كنو خير يا أشتامنا এই জন্য আল্লাহ তুমি তাকে কালেমা পড়ায়নি রু বাহির হয়ে যাবে আল্লাহ বলবে লিফু আর রুকে পেঁচা দাও বিহারির মিনার জান্না জানাতের রেশমে কাপড়ের ভিতরে পেঁচা দাও আর ডুবায় দাও ফিল মিস্ত্রি আর জঙ্গাতের মুসগর আঙরের ভিতরে ডুবায় দাও তবা সোনার ভিতরে রেখা দাও আকাশে ঘোষণা করা হবে সমস্ত আকাশের দরজা গুলা খুলালাও অস্তাক রুহা আব্দি আমার বন্ধার রুহকে স্বাগত জানাও সমস্ত আকাশে বেরেস করার স্বাগত জানাবে আর বলতে থাকবে রুহু প্রধান উগনে প্রধান অমুক বেটা অমুকের রু আকাশে এতে আকাশ ব্যাপ করবে আল্লাহবে আল্লাহ বলবেদি বা আমি পন্দাকে দুনিয়ায় পরীক্ষার জন্য পাঠাই দিলাম বানানোর জন্য পন্দার যেরকম চাইতে ওরকম জিন্দগি বানায় আসবে রুহ আবেদি ইল্লি ই আমার পন্দার রুহ আমার সান্নিধ্যে রেখা উনি কতুবম যেন বন্ধা সকাল বিকাল আমাকে দেখতে পায় কোথায় যাব আমি চোর দিলে লাগবে কথা ওনাই যেন এইখানে জমিনে লাশ পুরা থাকবে জমিনের বেরেস তাদেরকে যারা আসছিল তাদেরকে হুকুম হবে গাছ কবলা আইন ইউ গাছ দুনিয়ার মানুষ গোসল বেকার না তোমরা গুসল দিয়া যাও কাপ কবলা আইন দুনিয়ার মানুষ কখন পড়া কর না পড় তোমরা জান কখন পড়া যাও সল্লু কবলা আইন সাল্লু দুনিয়ার মানুষ গুশল জানা যা পড়ুক না পড়ুক তোমরা জানা যাও একাদ আমার বন্ধার শরীর যেন মাটিতে টাচ না করে দিনগি যারা বানাবে তারা বুঝবে মজা কে করে তারপরে দিবে পাশ ঠিক না কি চায়ু যাই কবর আবরি আমার বন্ধার কবরকে সংকীর্ণ করতে চায় সপ্তাহি আমার বন্ধার কবরকে দৃষ্টিশক্তি যত দূর যায় অতদূর প্রশস্ত করা মাটি ঠিক না আবার আল্লাহ জিজ্ঞাসা করবে পচাকে বন্ধ করা দিতে চায় কেন বন্ধ আর পচা শরীরের দুগন্ধ জমিলে বাকি না হয়ে আসবে সেই তো মাটি ঠিক না আল্লাহ বলবে সত্তাহু হবে না চন্নাতের দিকে সত্যটা দরজা ক্রীড়া দাও আগতি নিরাইবে রিহান মোতায় পারিদাম মোশায় জিবা কিরান যুক্ত বাতাসের কবরে পাঠাইতে তারপরে মনকে নেদিন আসবে আল্লাহ পুত্রের জন্য কষ্ট বন্দাতে দিচ্ছি পরীক্ষা দুনিয়াতে করছি আটা বা নাক্তা আটা বা জিস্মা বন্ধা পর কষ্ট দুনিয়াতে করছে এই কনকনে শীতে পুকুরের ঠান্ডা পানি দেওয়া বজরের সময় উজু করাটা আর কষ্ট দিব না কুল্লি আর নাম কেন আরু আমার বন্ধাকে বলা নতুন তুলার মতো ঘুমান ঘুমাইতে বাস বলবে নাম কেন আরু নতুন তুলার বতো ঘুমায় যাও কেমন সকালে উঠবে 30000 বছରର ଗୁମ ଶେଷ କେଳା କମତେ କମ 30000 ବର୍ଷ ସେୟେ ଉଠାଦେ କୁନିଆ ଅବଦଲ୍ଲା ବଲ୍ଲର କୁନିଆ ବଲିଲା ଅଲ୍ଲାହ ବଲ୍ଲର ବଲି ଉଠୋ ପୁଛେଇ ଫରିଷ୍ଟର ଉପରେ ଗରମ ହେଲିବା ପାଚା ଦୁର କିତ ଉଠେଇ ଦିଲା ଫରିଷ୍ଟ ବୋଲେ 30000 ବର୍ଷର ଗୁମ ତରପର আজকে হিসাবের দিনের জায়গা বদলার দিনের পরে তোমাদের যাবে তিরিশ হাজার বছর ঘুমাইতে সিদায় ফজরের পরে উঠতে ফেরেস্তারকে জিজ্ঞাসা করবে দুনিয়ায় তো ফজরের পরে রাস্তা খাইতাম এইখানে তো ফজরের পরে উঠাইত চারম্যান বাজারে যা খাইতাম ওই তো না সৌথে চান্না চান্নাতের মাছের কলিজার কাবাব আর চান্নাতের রুটি তোমাদের জন্য অপেক্ষা করতেন দপ্তরখানে বসবে আমনা সামনা যারা জামাতে গেছেন দেখছেন দুজনে দপ্তরখানে বসে না এরকম বসবে একজন আরেকজনকে দেখাবে আর বলবে ওরা একটা নম্বর জান্ন দিতে আমি টানতাম এরকম ঘটবে পিদায় দিন দেখি পানায় আসবি কাটায় নাই ওরকমই ঘটবে আহ মুকরাউ কিতাবিয়া ইনি যনতু анনি মুলাকি আল কথা বলতে থাকবে কথা বলা খেলে কিন্তু সময় বেশি যায় ঠিক না হ্যাঁ আর সময় বেশি লাগে ঠিক জিজ্ঞাস করবে কি খাওয়াইবো সকালবেলা তো মাছের পরিযার কাবাব আর জান্নাতের রুটি দুপুরে কি খাবে বলে দাদা হয় না তোমাদের জন্য আল্লাহ জান্নাতের সার জব করতে করবে কোথায় দুনিয়ার সরকার থেকে নিয়ে আসছে নাকি না চেয়ারম্যানের গাছ খায়া বড় হইতে আপনি সারা গুরু দেখছেন না ছাড়া বলত দেখছেন দেখছেন নাকি এমন তো দেখা যায় না আগে আমরা বহুত দেখতাম খালি হাতলে মনে হয় যে ঠিক না যখন শুনবো জাননাথের সার জঙ্গনাতে পালিত চাপ্রানের ঘাস সবার মুখে পানি পানি উঠবে পানি পোড়া যাবে উঠবে জাননাথের দিকে চোর দেওয়ার জন্য চুর্দিক থেকে নূর পয়টা থেকে দুজনের কাছে যখন যাবে দুজন জিজ্ঞাসা করবে মানে তুমি তোমরা কারো এরকম নুর চতুর্দিক থেকে ফুটা বাহির হইতেছে শব্দ তো চিনবেন না আসলে আমি যদি এই দেশেরই ছেলে ছোটবেলাতে ডাকা বড় ছিল এই জন্য আমাদের দেশে শব্দ শব্দ খুব কম জানি যুবকা রংবাজ বুঝে না রংবাজ বুঝো না আমি চিনি নাই কিন্তু শোনো শোনো পাড়ু কাবার কিল খাটে রাখ তোমরা বিদ্যুর গতিতে হবে যাও আপ খাই তোমরা যদি পার হলে আমার আগুন চির দিনের জন্য খুলুহা ফালিনুম পদ খুলুহা ফালিন সালাম পুরো সুন্দর জিন্দগি বানায়নি আসত পুরো সুন্দর জীবন বানায়নি আসত আল্লা বসতে আল্লাহ আগে দাঁড়ায় থাকবে আমাকে আর আমার উম্মদকে আল্লাহ জন্নাথের স্বাগত জানাবে জন্নাতে দরজা খুলবে আল্লাহ হাসি দিবে কত হাজার বৎসর জনিক কেকা যাবে তার হাসি কাম আল্লাহ দাঁড়ায় থাকবে দেখভাল করবে জিজ্ঞাস করবে সালাম করছে ঠিক না জিজ্ঞাসা করবে বলবে সালাম সমগ্র জাহানের আমাদেরকে পয়দা করতেন জিন্দিগি যিনি আমাদেরকে বানাইতে দিতেন আমরা যে জিন্দিগি ওনার জন্য বানায় আনিয়া সালাম কৌরাম রে রাম আর সালামের মালা পয়ালাম আল্লাহ নিজ হাতে সালামের মালা পাড়াবে সালামের মালা একজন সুযোগের আলোচনা আমি করিনা কখনো মুসলমানের ঘরে যখন জন্ম দিয়েছেন সুযোগে যাওয়ার জন্য মুসলমানের ঘরে পাঠান না আল্লাহ পাঠাইতে ঘরেই পাঠাইছে মুসলমানের ঘরে তো দরখাস্ত করে আসেনা এই জন্য কোনো এরকমে এই জীবন কিসের মাধ্যমে বনবে কঠিন সহজ সহজ সহজ কেননা অর্থ এলাকার মানুষ সবাই আমরা না ভাবতে পারে আমি করি আমি সব জায়গায় এই কথা বলে থাকি গরিব ভাবতে পারে আমি গরিব কিন্তু আপনি গরিব না আপনার চেয়ে ধনী কেউ নাই হুজুর স্তান কারো ব্যাপারে এই দোয়া করেন নাই আমি ওদের মতো বাঁচতে চাই ওদের মতো না অসুর নীতি তুমরা গরিব রাইক গরিব অবস্থায় গরিবদের ভিতরে কে আমাদের মাঠে উঠায় কেন এটারও কারণ হচ্ছে कारण आट कम कीम्बा सबसे बस पावरफुल क्या मतलब गरीबराब दि শুধু রপের উপরে ইমান আনছে রমজানের মর সিধা তোমাদের কুবুলনাথ আলা আমনুয়ালা রব্দিগু সল্লু কুমু ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো ঠিক না আর কিছু নেই ইমান বানাও নামাজ পড়ো আর কি রোজা রাখো আর কিছু নেই টাকাটা হজ আছে কিছু নেই তিনটা কেমতের দিন যখন উঠবো ফেরেস্টারা রাখবো ই পুইল হিসাব হিসাব দিতে আস গরিব রাখবো আই হিসাব আল্লাহ জানা সব তো ফেরে তাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরেস্তারা মার্শাল পু করব আনকার হিসাবই দেবো না আল্লাহ করবো নিয়ম হিসাব আর তুই হিসাবে হিসাব দিবে না কেন দিবে না জিজ্ঞাসা করো আল্লাহ ফেরেস্তা কি করে আল্লাহ ফেরেস্তা তাদেরকে জিজ্ঞেস করুন এদেরকে জিজ্ঞেস করো কেন হিসাব দিবে না জিজ্ঞেস করো হিসাব কেন দিবে না তুমি মাল মালমুল দেনা চো সকালে আনছি সন্ধ্যা সন্ধ্যা আনছি সকালে মাল মালমুল দেয় নাই কিন্তু না আল্লাহ সদা তারা সত্য বলতে মালমুল কইতে দেরি স্লোগান দিতে আমি হিসাব রে মালই তো দেয় নাই হিসাব মালেই তো দেয় নাই কে ঋষ মালেই তো দেয় নাই স্লোগানা বলবো আল্লাহ ডাকবো কেন লুকাদো কেন বলে যদি দুনিয়াকে এদের উপরে দয়া করতে ঠিক না ডাকাতের কাপড় দিতে যদি একদোয়া শেষ ঠিক না এক একদোয়া শেষ ঠিক না এদেরকে জন্ম ছাড়া চলো চুনিয়া কে আমার জন্মত নামক বুক করো হত্যা আগ্নয়া তারপর আমি ধনিদেরকে যাওয়ার অনুমতি দেবো গরিব জিন্দেগি বানাও তোমার চেয়ে বাহাদুর জামাকের মাঠে আর কেউ নাই রং বানার কেউ বানানো সহজ কোন কঠিন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে এইখানে শেষ করতে চাই এখন যারা উঠবেন কি জিন্দগি বানানোর নিয়ে উঠবেন না জিন্দগি কাটানোর নিয়ে তুলে উঠবেন কে কে জিন্দগি বানানে ফেরা উঠবেন হাত উঠান তো বুঝেন কিন্তু বুঝা উঠায় কেউ কেউ বুঝা উঠায় দিদিটা নামায় না আল্লাহ দেখতে নামান নামান নামান আমাদের আল্লাহ বড় দয়ালু বলি ইসলাই বদমাস ছিল বদমাস মুসাল ইসলামের শহরতে বেরিয়েছিলেন জানে মাসলা আছে না অমুক জঙ্গলে আমার মারা গেছে যে তার জানা যায় শরিক হবে তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেবে শুধু জানা যে শরীর ওই জঙ্গলে দেখতে সবাই চেহারা দেখে একবার চেহারা দেখে একবার মুস্তাম দেখে আর জায়গা নাই ঠিক না একবার লাশের চেহারা দেখে একবার উপরে দেখে আল্লাহ কোথায় না বড়ি ইসরাহল তো বড় ঠিক না যারা একদিনে সত্তর জুনকে শহীদ ফেলবেন এরকম বলিস কোথায় পালাম্মা কারি বা দেখতে দূরে দেখতে রিনা ডাইনে দেখতে বমে দেখতে আমরা সামনে দেখতে ও পিসে দেখতে আহাদ ক্ষতি সাধিত হয় না ওলা তনুরুহ কোনো ক্ষতি সাধিত হয় না ওলা চনফা গঙ্গা পুরা করলে যার কোন লাভ হয় না আর তুমি এই কথার ঘোষণা দিছ তুমি আগে গফর রাখি চিৎকার দিয়ে বলতে আপানুই বলবো চিত্রুব আল্লাহর কাছে এত প্রিয় তার বন্দারা যদি প্রতিজ্ঞা করে যে আজকে থেকে দিন দিগি বানাবো এই প্রতিজ্ঞার যিনি আল্লাহ আমাদেরকে মাফ করতে না তাহলে প্রতিজ্ঞা করেন দিনদিগি বানাবো থাকে কালকে আপনাদের ওইখানে থাকবে যদি আল্লাহ বাঁচায় রাখে এই সবার সবার তাকে দরখাত থাকবে নিয়ত করে গেলেন নামার অনেক রাজ হয়ে গেছে এই প্রশ্নের উত্তর ঈশ আল্লাহ যদি বাজায় রাখতে সুস্থ থাকি তাহলে কালকে আপনাদেরকে আল্লাহ আমাদের সবাইকে যতটুকু বলা হলো। আমাকে মানার আমল মানুষ হওয়ার উপায় যাদের প্রয়োজন সামনের আছে মারিক হাবিব মোহাম্মদ صلاه فان من جميع احوالي وضافات وتقديرنا في جميع الحاجات وتوختر ما بينا من جميع سيئ وترفعنا بها عندك على الدرجات وتبلغنا الافضل غايات من جميع خيرات في الحياه وضاد الممات ان تعالى كل شيء قدير اللهم انت الهنا لا اله الا انت الرحمن الرحيم الملك القدوس السلام المقبل المحيد العظيم جبار تتبر الخالق الباري والمصبل الغقار وال القخار اللهخاب الساق التتبل العيم القاب الباسخافق الراقيون معس المطلة الصليون دقييل العقببل الع المقييب الحليم العبيين الغبور الشطور العلي الكبون حفي المقيد الحطب وال الجيليد القديم المجيب الواقع الحقيم الود المكيد البيق في الشيف العقل وقيل الق المقييد المليب الحميد المص المبية المحييد المخ الميط العيد وال الكيوم الوا النجد ال واحد لح الثد المقدم الداخل الظاهر والباكم الوالي المتوالي المره الثواب المتكين العبو وعوكم مالك المتكين الجلل العام وإكرام المقتك والجامي الغريك المبني المالي الظار النقي النور العادي البديل والباقي الوارد والرشيد والسدول أن تجلس الأعلو لا إله إلا أنت الحالي والدري أهلا الله أهلا الله شباش يشلقني أهلا فنشان دواري أبل حذر فيه সব কোন ঘোষণা করি এখনই ঘোষণা করবে আপনার পক্ষ থেকে অতীতের সমস্ত আপনি আমাদের কাছে শাহরবের চেয়ে নিকটে মা বাবার চেয়ে সত্য গুণ আপনি আমাদেরকে ভালোবাসেন আপনি কখনো চান্না বন্দা আপনার প্রতি জিন্দিগি বাহানো ব্যতীত আসো আর চাহান্ডামের চিন্তন হয়ে যাক কখনো শানের প্রঞ্চনায় আমরা করা যাই কখনো নিজের নষ্ট প্রবঞ্চনায় আল্লাহ পুনায় নৃত্য হয়ে যায় আপনার সামি দুয়ারে হাত তুলসি মাওলা যেইভাবে মার্ক্যা থেকে আপনি দুনিয়ার প্যাকে আমাদেরকে নিজে কুদরত আপনি আল্লাহ আপনি যদি আরম আর ফুদর আপনার আল্লাহ নিতে পারবেন আপনি আমাদেরকে নতান্ত কে বাচ্চা নব্দ শতান্ত আপনি আমাদেরকে বাচ্চা আবেন এই এলাকার ভিতরে হেঁদা হেঁটে হাওয়া চালু করাবেন সবাই যে আমাদের তাইমান করতে থাকার যারা এই মাঝমার এই প্রস্তির আয়োজন করছে সেই মাঠের ভিতরে হইতোসাকে তরফ কী নসিব করেন মাদ্রাসার মোহব্বতী দিলা ফেরা দেন যাতে মাদ্রাসার সমস্ত জরুরত আয় আল্লাহ যেরকমকে পুরো করা মাদ্রাসার প্রয়োজন পুরা করা জন্য এরা জরুরি মনে করতে পারে তৌফিক সবাইকে এই কথা আল্লাহ যে মধমা আমার সামনে বসে আছে এরা সবাই যদি একজনের উপরে থ্রুতু দেয় তাকে তার গোসল হবে এতে কোনো সন্দেহ নাই তদ্রুপী এলাকাবাসী যদি এই মাদ্রাসার দিকে থ্রুতু নিক্ষেপ করে এই মাদ্রাসারও গোসল হয়ে যাবে এতে কোন সন্দেহ নাই আল্লাহ এদের দিনের ভিতরে মাদ্রাসার মহবত পেন মাদ্রাসার জরুর তাদের যারা আপনি পুরা করে দেন আল্লাহ যা চাইতান তা অনুষ্ঠিত করেন যা চাইতে পারলাম না তা অনুষ্ঠিত করেন যারা অসুস্থ আছে সুস্থতা অনুস্তিত করেন যারা সুস্থ আছে রোগ ব্যাধিক থেকে হেফাজত করেন যারা মেয়েদের নিয়ে পরেশন আছে সঠিক পাত্রের বন্দোবস্ত করেন যারা সন্তানদেরকে নিয়ে পরেশন আছে মা বাবার দায়িত্ব জানিয়ে আছেন কোন কোন খায়ের আমাদের জীবনের প্রয়োজন আমাদের জানা নাই আপনি আমাদেরকে সমস্ত খায়ের নসিব করেন সমস্ত স্বরের থেকে আমাদেরকে হেফাজত করেন সমস্ত স্বরের থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বরাবর ইমান নিয়ম আদমারের স্থান থেকে নিয়ে আজ পর্যন্ত কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করা জানিব করেন মানসায় কি হাতিয়ার নিয়ে Allora, allora. Allora, allora.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 আমরা তো আমরা বেরো ভিগোর যাই। আপনি ওদের থেকে চিন্তা করি। এই দাবি কিন্তু চার